আমি সার্ব সর্বপ্রথমে এখানে বান্ধুরতে এলাম প্রায় ত্রিশ বছর আগে সেই সময় আমাদের ইস্কন আন্তর্জাতিক খ্রিস্ট ভাবনা সংঘের প্রতিষ্ঠান ঠিক মতো হলো না বাংলাদেশে আমাদের আমাকে আমাঞ্চন করেছে কি নাম এখন তো কি। ফার্ম গেট গেছি তারপর মাইক্রোবাস দিয়েই গুলিস্ট্যান্ড সেখান থেকে মাইক্রোবাস দিয়ে সাদা ঘাট সেখান থেকে লঞ্চ দিয়ে চলে কিছু দূর তারপর এবং আমি এইভাবে অনেক জায়গায় বিক্রমপুরে এখানে গেলাম মুন্সিগঞ্জ নবাবগঞ্জ সিপর এবং পাশে অনেক গ্রামে গ্রামে গেল অনেক উন্নতি হচ্ছে অনেক লোকজন যুক্ত আছে এই ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণ ভবন অমৃত সঙ্গে প্রকল্পে তখন এবং এই আমাদের প্রচার একই তখন আমাদের প্রচার ছিল হরি কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখী হন এখনও কি প্রচার হচ্ছে তখন অনেক লোকজন উৎসাহী ছিলেন কে চে যাতে আমরা এই কন দেখলাম আমি এইখান দেখেছি কিভাবে আপনাদের খুব উৎসাহ আছে কেতনের জন্য তখন এবং এই কন অনেকে কেতনের জন্য উৎসাহী ছিলেন কিন্তু ওইসব নিয়ম যা আমরা প্রচার করি সেই সকলের জন্য অত উৎসাহী ছিলেন না কারণ আমাদের প্রচার হচ্ছে হরি কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখী হন কিন্তু কিভাবে হতে পারেন সেটা আমাদের বুঝতে হবে প্রকৃত সুখী আছে ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন ইন্দ্রিয়ানি প্রাণী আহুর ইন্দ্রিয়া না হয় মনস্তা সকল আছে তার উপরে আত্ম তো প্রকৃতির সুখ হচ্ছে আত্মসুখ ইন্দ্রিয় সুখ মনের সুখ বুদ্ধির সুখ এই সকল পরমেশ্বর ভগবান শুদ্ধ অতি শুদ্ধ বিশুদ্ধ তো কৃষ্ণের সেবা ঠিক মত করলে তো শুদ্ধ ভাবেই করতে হবে আমাদের মন তো সব হত্য বললে লোকেরা অত পছন্দ করে না তবুও আমাদের বলতে হবে আমরা যদি আমরা যদি লোকদের উদাহরণ আছে আমরা যদি ডাক্তারের কাছে যাই চিকিৎসা নেওয়ার জন্য তো হয়তো ও ডক্টর আমাদের ইঞ্জেকশন তো সেই ইঞ্জেকশন এ ব্যথা আমরা সজক তো ঠিক বাবে। যারা ভগবানের আসল প্রতিনিধির তারা মনোরঞ্জনের জন্য কত বলে না তারা লোকদের আসল হিতের জন্য কত বলে তো ভগবান ভগবদ গীতায় বলেন দামাং দুষ্কৃণ মূহা প্রে নাহা মায়া ফৃত জ্ঞান ভগবান খ্রিস্ট বলেন যে সকল লোক যারা আমার তারা সকল অসুর বব সব দুষ্কৃতি দুষ্কৃতি দুষ্কৃতি মনে খারাপ কাজ তো এর মধ্যে চার শ্রেণী আছে এই আছে বুড়া বুড়া মানে সারাদিন রাত ব্যস্ত থাকে শুধু কাজ করার জন্য তার কিছু রুচি নাই জীবনে আসল উদ্দেশ্য সম্বন্ধে কথা শোনার জন্য কিছু রুচি নাই সেই রকম আছে নারা ধনে মানুষদের শ্রেণীর মধ্যে সবচেয়ে নিচ্ছ সেটা কে সেই রকমের লোক তো তাদের একমাত্র রুচি আছে ইন্দ্রিয় সুখে মধ্যে তারপর মায়া অপহৃত জ্ঞান জ্ঞানী লোকজন বুদ্ধিজীবী লোক তো বুদ্ধিজীবী তো মানব সমাজের মধ্যে বুদ্ধিজীবীদের পদ বড় আছে কিন্তু ভগবান খ্রিস্ট বলেন যে খুব শিক্ষিত হলেও কেউ যদি আমার চরণে আত্মসমাপন না করে সেই লোক হচ্ছে অসুর তাদের প্রকৃত জ্ঞান অচ্ছাদিত থাকে কেন এরা বড় জ্ঞানই আছে কিন্তু তাদের জ্ঞান শুধু এই এই ভৌতিক জগতের সম্বন্ধে আছে জগতের সম্বন্ধে তাদের কিছুই জ্ঞান নেই এবং তারা মনে করে যে এই জ্ঞান থেকে আমি বড় হচ্ছি এভাবে দাম্বিক হয়ে যায় এবং দাম্ভিক লোকদের কৃষ্ণ ব্যক্তি হয় নাই সম্ভব নাই চৈতন্য মহাপ্রভু বলেন দিনের অধিক দয়া করে ভগবান পণ্ডিত ধনী বড় অভিমান। তো যদি বড় শিক্ষিত হয় তা বড় ধনী হয় না উষ্ণ কুলে জন্ম গ্রহণ করে সাধারণ তাদের অভিমান বেশি হয় আমি খুব বড় মানুষ তো নিজেকে বড় মানলে আমরা কৃষ্ণ চরণে কৃষ্ণের ভক্তদের চরণে ধুলি হতে পারে না এবং সেটা হচ্ছে বৈষ্ণবতা তো নিজেকে হীন বুঝতে হবে তারপর আমরা ভগবানে কৃষ্ণের কৃপা লাভ করতে পারি কৃষ্ণ কথায় আছেন উপরে না আমাদের অনেক উপরে আছেন ভগবান কৃষ্ণ আমরা এই জড় জগতে পথিত আছি তো ভগবান কৃষ্ণের কৃপা জলে মত উপর থেকেই নিচে আসে কিন্তু আমরা যদি নিচেকে মনে করি আমি বড় আমি উপর স্থলে আছি তো সেই কৃপা জল আমাদের উপরে আসতে পারবে না এবং আমরা যদি নিজেকে বড় মানি তাহলে কারো কৃপার আমরা চাইবে না আমার কি দরকার ভগবানের কৃপা আমি সব কিছু নিজেই করি এই হচ্ছে অসুরদের মত আরেকটা রকম অসুর আছে তো পুরা পুরোপুরি অসুর এই হচ্ছে রাবণ হিরণিপুর সেই রকম অসুর তারা এবং তো আমরা ভক্ত হতে চাই আপনারা ভক্ত হতে চান না সেই জন্য আপনারা এখানে এসেছেন কে চান করার জন্য এবং আমাকে এই অধম অনে স্বাগত দেওয়ার জন্য খুব তো ভাবে আমাকে স্বাগত এবং আমার এত সাহস আছে কেন ওইসব পূজা স্বাগত গ্রহণ করার জন্য অত সাহস আছে আমি কি নিজেকে বড় মানুষ মনে কর আমি জানি কত নিম্ন আমি আছি কিন্তু আমার সাহস এই সব পূজা গ্রহণ করার জন্য কারণ আমি জানি যে সেই পূজা আমার নিজের জন্য নেই যেহেতু আমার সম্বন্ধ আছে শিলপ্রভাদের সাথে সেই জন্য রূপে। আমি এইসব গ্রহণ করতে পারি আপনাদের ভক্তি আপনাদের সম্মান আমি গ্রহণ করি নিজের জন্য নেই তো শিলপ্রভাকে অর্পণ করার জন্য ইনি হচ্ছেন যথার্থ ভগবত ভক্ত তা প্রতিনিধি রূপে আমি আপনাদের ভক্তি গ্রহণ করি তা চরণে সমাপন করে জন্য তো তখন এবং এখন আমাদের প্রচার একই আছে এই বিষয়ের সম্বন্ধে কথা বলা হচ্ছে যে আপনারা আসলেন ভক্তি করার জন্য কৃষ্ণ ভক্তি করার জন্য তো হচ্ছে আমাদের প্রচার হরি কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তন করুন সুখী হন সুখী হওয়া কিভাবে তো আত্মসুখ হচ্ছে কৃষ্ণ ভক্তি সুখ পূর্ণ শুদ্ধ কৃষ্ণ প্রেম সুখ সেটা ইন্দ্রিয় সুখ ইন্দ্রিয় সুখ মনে উদ্ভূত সুখ বুদ্ধির থেকে সুখ এই সকল নিম্ন অতীত শুদ্ধ কৃষ্ণ ভক্তি প্রেম সুখ তো আমরা কেন নিয়মের সম্বন্ধে কথা বলি তার মূল কি আছে তার কৃষ্ণ ভক্তিতে কি করা দরকার আছে হরে কৃষ্ণ মহামন্ত্র চাপে এবং কীর্তন করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রামা হরে রাম রাম রামা হরে হরে তো ভক্তি যোগে কিছু নিয়ম আছে যাতে আমাদের মন স্থির হবে কৃষ্ণের চরণে যাতে আমাদের জীবন জীবনযাপন শুদ্ধ হবে আধুনিক যুগের জন্য আর একটা নিয়ম রাখার আসার সময় মোবাইল বন্ধ করে আপনারা সকলেই দয়া করে আপনাদের মোবাইল সাইলেন্ট মোদে না সাইলেন্ট মোদে রাখুন না বন্ধ করে সকালে খাচ্ছে মোবাইল আছে না যদি কারো খাচ্ছে মোবাইল নেই তো সেই প্রকৃত মানুষ না সকালে আপনাদের মোবাইল বন্ধ করো আমরা অত দূর থেকে আসলাম এই অনুরোধ করার জন্য না শুধু এই নয় আমাদের অনুরোধ আছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখী হন কিন্তু কিভাবে আমরা প্রকৃত পক্ষে এই সুখী হতে পারে সেই জন্য আমি কিছু বলতে চাই যে ভক্তদের সুখী আছে কৃষ্ণের সুখ ভক্তি মনে আত্মসমর্পণ সবকিছু কর শুধুমাত্র কৃষ্ণ সুখের জন্য আথেন্দ্রীয় প্রীতি বাঞ্চারে বলে কাম কৃষ্ণেন্দ্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম তো Indriya সুখ নিজে কামনা বাসনা পূর্ণ করার জন্য প্রচেষ্ট সেটা হচ্ছে মায়া ভববন্ধনের কারণ এবং প্রেম হচ্ছে কায় মন বাক গৃহ ধন ফা সম্পত্তি সব কিছু কৃষ্ণের শৈবাই নিযুক্ত করে তো এই হচ্ছে ভক্তি জীবন সব কিছু কৃষ্ণের সুকে কর তো কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আছে যাতে আমাদের ভক্তি শীঘ্রই শুদ্ধ এবং পূর্ণ হয়ে যায় তো প্রথম আছে যে কৃষ্ণের ভক্তরা ভগবত গীতা অনুসারে ভগবদ্গীতা শ্রীকৃষ্ণ আদেশনুসারে তুষুমাত্র কৃষ্ণ প্রসা গ্রহন করো ভগবগীতা শ্রীকৃষ্ণবলেন পদ্রং পুষ্পল তো মে ভক্ত প্রয়দহং ভক্তিউপৃতির প্রয় ম বলেন যে बस्तु अर्पण कर आज প্রসিদ্ধ আছে যে রাজা দুর্যোধন কৃষ্ণকে আমন্ত্রণ করেন কিন্তু সেটা কৃষ্ণা পালন করেন অভক্ত ছিল বিশেষ করে দুর্যোধন পাঞ্চপান্ডব যারা শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন পঞ্চ পাণ্ডবে শত্রু ছিল তোর যৌদন সেই জন্য ভগবান কৃষ্ণ তোর রাজার আমন্ত্রণ গ্রহন করেন নাই শ্রীকৃষ্ণ বিদু রানীর ভঙ্গ কুটিতে গেছে বিদুর বিদুরের পত্নী বিদুরানী তোর শ্রীকৃষ্ণ আমন্ত্রণ বিনা রূপে। বিদুরাণীর বিদী আনন্দিত হল কৃষ্ণ আমার ঘরে আসছিলেন তো সেই জন্য কিছু ভগবানকে অর্পণ করতে চেয়েছিল কিন্তু ঘরে কিছু খোলা চারা আর কোন দ্রব্য বস্তু ছিল না কৃষ্ণকে প্রেমে বিবল হয়ে ওই খোলা চিল্কা বে করে ওই ভগবানকে এই খোলা ফল চেউকে দিয়েছে ও প্রেমে মোহা থেকে এবং কৃষ্ণ ছিল তার সব কিছু খেতে পারেন এবং সেই কলা চেউকা খেয়েছে সেই রাজা দুর্যোধন খৃষ্ণকে অনেক অনেক ভালো আইটেম দিতে চাইছিলেন কিন্তু কৃষ্ণ গ্রহণ করতে চাইলেন না এবং বিদল কলা অর্পণ গ্রহণ করেন সেই কলা কলার চেলকে ভগবান কৃষ্ণ খেয়েছেন তো ভগবৎ এই শ্রীকৃষ্ণ আরও বলেন শ্রী কণ্ঠেয়া তৎ করু স্পনম ভগবান কৃষ্ণাকে বলেন এবং সকল জগৎ নিবাসীকে বলেন বিশেষ করে ভক্তজন ভক্তজন করবে যা কিছু তুমি দানে দেবে যা কিছু তফস্য তুমি করবে যজ্ঞ করলে যা কিছু করবে সব কিছু আমাকে অর্পণ করবে আমার জন্ম করবে তো প্রথম নিয়ম আছে শুদ্ধ ভক্তি জীবনে চার গুরুত্বপূর্ণ নিয়ম আছে এই কাজে যেই কৃষ্ণ ভক্তরা কৃষ্ণ প্রসাদ চারা ভোজন রূপে আর কিছু গ্রহণ করেন তো অনেকেই আমাদের থেকে জিজ্ঞেস করেন কি আমরা কি নিরামিষ ভৌজি আমাদের উৎস হচ্ছে না না আমরা নিরামিষ ভৌজি নাই নিরামিষ ভোজন কৃষ্ণ ভক্তিতে আমরা নিরামিষ ভৌজি নাই আমরা কৃষ্ণ প্রসাদ সেইভি আমরা কিছু ভোজন করে না ভোজন অনেক ভোগ করে ভোগী হচ্ছেন কৃষ্ণা আমরা শুধুমাত্র সেব কৃষ্ণ ভগবানের উচ্ছিষ্ট এই হচ্ছে কৃষ্ণ ভক্তি জীবন আমরা কিছুই ভোজন করি তো ভগবান কৃষ্ণ হচ্ছেন নিরামিষ আছে ভগবান কৃষ্ণ মাংস মাছ বয়েলড ডিম ইত্যাদি খান না ডিম ভগবান কৃষ্ণ মাছ পেঁয়াজ রসুন ওইসব খান না কৃষ্ণ কৃষ্ণের দাস ও যেমন আমি জানি না আজকাল এই প্রথা এই কোনও চলছে কিনা কিন্তু আগে প্রথা ছিল যে ও স্বামী খাওয়া পরে সেই উচ্ছৃষ্টা পত্নী খেত এখনো চলছে না না এই কন পত্নী আগে খায় এবং পথি পরে খায় হইত সম্ভাবনা আছে কারণ আজকাল সবাই অনেক বুদ্ধিমান আছে এবং প্রাচীন সংস্কৃতি ওইসব ছেড়ে দিচ্ছে আমরা অনেক কিছু আমরা সব কিছু ভালো জানি এই রকম ভাবনা চলছে কিন্তু সৎ পত্নী তো শুধুমাত্র তা সেটা আসল রীতি এটা আমি বলছি কেন কারণ আমরা কৃষ্ণ দাস হতে চল পুর সমর্পিত আত্মসমর্পিত দাস তো এইভাবে আমরা কেবল কেবল কৃষ্ণের প্রসাদ নিতে পারে আমরা আরো কিছু নিতে পারে না কৃষ্ণ যা খান এবং আমাদের প্রসাদ রূপে দেন তা আমরা সেবর এই হচ্ছে ভক্তি তো আমরা মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি খাই না তো কারণ আছে যে আমরা কিছুই খাই না আমরা শুধু কৃষ্ণ প্রসাদ সেবা হচ্ছে ভক্তি জীবন অন আরেক নিয়ম আছে যে নেশা ও ভক্তরা নেশা খায় এই কি কারণ আছে আমরা সকালে এই কৃষ্ণের ছবি দেখেছি কৃষ্ণের মুখে বাংশী আছে সিগারেট নাই আপনারা কখনো দেখেছেন ভগবান কৃষ্ণের ছবি তো কৃষ্ণের মুখে সিগারেট আছে কখনো দেখলেন নাই তো নাই তো তো ভগবান কৃষ্ণ বংশী ধারে আছে সিগারেট ধারি না তো ভগবান কৃষ্ণ এইসব খান না আমরা ও খাই না এই জিনিস আস আছে যে এই কৃষ্ণ ভগবান খান যা আমরা খাই না সেটা হচ্ছে ফান ভগবান কৃষ্ণ খান কিন্তু শুদ্ধ ভক্তি সম্প্রদায় পান খাওয়া যায় না আমরা খ্রিস্টকে অর্পণ করতে পারি কিন্তু আমরা নিজেই থাণ করে না কারণ নেশা চা সেটাও খ্রিস্টা খান না জন্য আমরা খাই সেটা আধুনিক জিনিস তো নেশা এই দেশের এক গুণ আছে অনেক গুণ আছে ভারত থেকে যে এখানে মদ খাওয়া খুব কম আছে ভারতে মদ খাওয়া প্রচুর আছে খুব খারাপ জিনিস লোকেরা মদ খাই তারপর পাগল হয়ে যায় আসলে পাগল আছে পাগল না হতে হতে মদ খেত না তো মদ খাওয়া থেকে আরো অনেক ফগল হয়ে যায় মদ খাওয়া খুব খারাপ আছে ভক্তরা কৃষ্ণ নাম মদি রাখায় কৃষ্ণ নাম সেটা পরম নেশা সেই নেশা খাওয়া ভালো আর এইসব তম্বাকু সিগারেট বি খুব খারাপ আছে আরেকটা নিয়ম আছে এইসবও ভালো না আপনার কাছে যথেষ্ট ঢাকা যদি থাকেন তো ভক্তিনাভ ঠাকুর আমার সয়ে পরামর্শ আছে যদি থাকে বহু ধন তবে হন অখিন বৈষ্ণব এক কর উপকার যদি বেশি ঢাকা থাকে সেটা লটারিতেই ওইসব নষ্ট করে ফেলবেন। আর এমনি ওইসব ঠাস খেলা এটা শুধু সময় অপচয় হয় এ ধর সময় যদি থাকে আপনার কাছে তো হরি কৃষ্ণ কীর্তন করুন আর একটা নিয়ম আছে অবৈধ স্ত্রী সঙ্গে নিশে অ নারীদের জন্য অবৈধ পুরুষ সঙ্গে নেসে তো এটা একটা সভ্যতা শৃঙ্খলার জন্য এবং ধর্ম পালন করার জন্য প্রয়োজন আছে সবাই বুঝতে পারে যে পুরুষ নারী সম্বন্ধ বিবাহ পরে হাওড়ছে আজকাল অনেক প্রচার হয় টিভি দ্বারা পত্রিকা দ্বারা এমনি আসল বৈষ্ণব যাতে স্বামী স্ত্রী একসাথে শুদ্ধ ভাবে গুরু এবং কৃষ্ণ সেবা করবে। এবং অবশ্যই সন্তান উদ্ভতী হবে সন্তানি হচ্ছে হরে কৃষ্ণ কি না ওই চালে মেয়েদের ভক্তি শিক্ষা দেওয়া হয় মহামন্ত্র যাপ এবং কীর্তন করুন সুখী হন সুখী হন এই জীবনে এবং কৃষ্ণ ভক্তি করা থেকে নিজেকে প্রস্তুত করুন ভগবানের ধামে যাওয়ার জন্য সেখানে আপনারা চিরকালে সচেত আয় পরমেশ্ব ভগবানের সাথে এই হচ্ছে হরে কৃষ্ণ হারে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রামা হরে হরে বেশি মহিলা আসছিলেন পুরুষ সব কাজে ব্যস্ত না খুব সুন্দর আমাদের মায়েরা তো এই সংস্কৃতি পালন সেটা আমাদের আর একটা অনুরোধ আজকাল দেখা যায় অনেকে জিন্স পরে জিন্স থেকে ধুতি ভালো মেয়েদের জন্য শাড়ি না অবিবাহিত মেয়েদের জন্য সেটা আজকাল দেখা যায় যে খুব কম মহিলা পায়ে আলতা লাগায় সেটা মঙ্গলের চিহ্ন না সেটা ও রাখাব ভালো এইসব পুরানো সংস্কৃতি ও সকলে মঙ্গলের জন্য আছে এবং আধুনিক সংস্কৃতি হচ্ছে সকলে পতনের জন্য তো এই সংস্কৃতির জন্য আমি এই দেশ এবং ভারতই থাকি আমি তথা কথিত নিজের দেশে থাকতে পারতাম কিন্তু যেহেতু এই দেশে এই সংস্কৃতি চলছে যা অনুকূল আছে ভগবানের ভক্তির জন্য সেই জন্য আমি ভালো লাগি এই দেশে থাকতে অনুরোধ আছে এই আছে। আপনার ঠিক মতো সবকিছু পালন করুন এই আমার অনুরোধ হরে কৃষ্ণ কারো কিছু প্রশ্ন আছে হয়তো আমি যখন সাভা প্রথমে আসলাম সেই সময় তাদের এসো এসো এখানে ও দেখো ও খুব সুন্দর কি আছে পায়ে দেখো কি আছে ভালো সব মহিলা আমি যখন হয়েছে। নিজে ছেলে মেয়ে আছে এইভাবে সংসার ছাক্কা চলছে তো আশা করি কি নাম চিত্র চিত্র হচ্ছে এই গোপির নাম আপনারা কেউ মায়াপ রাধা মাধব আছে অষ্ট সাকির সাথে তো অষ্ট সাক্ষীর মধ্যে এই কাছে চিত্র গোপী তো আশা করে এই সকল ছেলে মেয়ে দেয়া। শিক্ষা থেকে খ্রিস্টভক্তি শিক্ষা থাকে বড় করবে এবং আসবে। যে সবাই ভক্তি করবে এবং ছোট দেয় খ্রিস্টভক্তি শিক্ষা হবে তারা বড় হয় তাদের সন্তানকে খ্রিস্টভক্তি শিখবে এই শুদ্ধ বৈষ্ণব পরম্পরা আমরা পুনার স্থাপন করতে চারে কৃষ্ণ চিত্র আছে কিনা আমার পায়ে অলতা আছে না alta এইটা এই তো প্রশ্ন হতে পারে এই যে নারীদের জন্য অলতা তার থেকে আরো গুরুত্বপূর্ণ আছে কপালে গোপীচন্দন বৈষ্ণব তিলক এই গোপী চন্দন তিলক হচ্ছে ছিন্ন হচ্ছে আমরা কৃষ্ণের দাস আমার আর কোনও পরিচয় নেই এই আমাদের পরিচয় কারো প্রশ্ন যদি থাকে জিজ্ঞেস করুন প্রশ্ন নাই তো সকালে প্রশ্ন আছে কৃষ্ণ কথায় কৃষ্ণ আছে কথায় হরে কৃষ্ণ হরে Krishna, Krishna কৃষ্ণ Hare Hare, হরে রাম হরে রাম রাম রাম Hare হরে কৃষ্ণ তার নাম থেকে অভিন্ন আছে কৃষ্ণ Krishna কৃষ্ণ কথায় মনে কৃষ্ণ কোন জায়গায় আছেন কৃষ্ণ কথা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ মনে কৃষ্ণ আছে কৃষ্ণ কথায় কৃষ্ণ কথা তো এই শিদার মধ্যে প্রবচন আছে মানে এই অন্থ থেকে আপনারা লিখতে পারেন আমার দ্বারা লিখিত এই গ্রন্থ আছে নবীন ভক্তদের জন্য কৃষ্ণ ভক্তি অনুশীলনে পন্থ কিভাবে গড়ে খ্রিস্ট ভক্তি করা হয় কিভাবেই চিলক লাগানা কি কি মন্ত্র বলা হয় কিভাবে ভগবানকে ভোগ করা যায় ইত্যাদি সকল উপদেশ আদেশ নির্দেশ আপনারা ভাবেন এই বইয়ের মধ্যে কিছু বই এবং প্রবচন সিজি আছে ইংরেজিতে থেকে সংগ্রহ করতে পারেন হরে কৃষ্ণ